সম্বল মকাল মকিং সন্সা ইহ ইহুদলা সজ্জিদনবসন দহ বীবনীবীনা মদনাগো সূলো সুত আলি সাবে বারকারকিম কী কীরাহ বম দ ইহি অজুফারু বিল্লি মিনজী বিস্মিল্ল নির ইন্দ হিস নবামি বাদ سهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَٰلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ صَلِّ عَلَى رُوحِ مُحَمَّدٍ فِي الْأَرْوَانِ وعلى جسد মুহাম في ফিল وعلى قلبي محمد في القلوب وعلى قبر محمد في ফিলক বস হরি বলে হর খারে বতসবি হস জ জে হাকাঈ রো হে মরহামুদ ইদ মজুরো হা ইলা হির ল ইহা ঈর ল ইলা ল ইলা হ ইল ই إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ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 শুভানিস অমরি কুদতানি ও কুদত কৌলি সূরজ নে সূরজ নে হাজব চিজ কবি সবহ কবি দু হাজব চিজ কবি শহ شام দু দুনিয়া কতল বার নে কতল বার নেজার গুজারো খরিদার নেজার সে গুজারো খরিদার নে মা বল তু হাজ হেল তু বহু তো হোল তু হাজ হু তু বহু তো হ্যাঁ তু নে তু বহুত হানেন্দে তু নে তু বহুত হামিয়া গফুরিয়া দারো গালি হশিফুল উলুন মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি ছাত্রদের দাস্তারবন্দি উপলক্ষে মহতি এ মাহফিলে উপস্থিত মুক্তারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুয়াজ ও মুকার জাতির মাথার মুকট ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানিতা মা ও বনের দয়াময় আল্লাহ রব আলিনের দরবারে লাখ কোটি শুকর ও সুযোগ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মাত্র উচ্চারণ করি আলহামদুলিল্লা কটি দরুদ সালান রহমতুলিলমিন শফি উলজনবীিন্নবীিন সৈলাই ইমামসলী শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল আজম হবীব কবিরিয়া আশরফলাম্ব সদুলাম্ব শফী মাকস আকা এ নামদা মদিন আফতা নব ফখ্র মৌজুদ সদুল মফলুক হজরত মোহাম্মদুর রসুল্লাহ রান হকিমের সুরায় তৎকৃষ্ণ আয়াতের অংশ আমি আপনাদের সামনে পড়েছি বিশ্বনবী শেষ নবী মহানবী আয়াত হাদিসের আলোকে সহি তরিফায় এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতফিদ নিশ্চয় গণনার দিক থেকে বারোটি মাস আল্লাহর নিকট লৌহে মাহফুজ লিপিবদ্ধ করা যৌমা দ কোন দিন লিপিবদ্ধ করলেন ওই দিন যেদিন আসমান্ত সিদ্ধান্ত এটাই চূড়ান্ত দিন আকরম ফখর আলম সাল্লি সাল্লাম ইসেন আর পাঁচ ভক্ত নামাজের পরে আল্লাহর কাছে উত্তম নামাজ রাতের নামাজ তাহার যুধের নামাজ এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত মাস অনুযায়ী ওই মাসের কিছু ফজিলাত বয়ান করা সুনতের বছরে বারোটা মাস মানুষের এটি বানানো না কার সিদ্ধান্ত এই বারো মাসের মধ্যে চার মাস হলো হারাম রহম এই চার মাস এই চার মাস হারাম মানে এই চার মাসের যুদ্ধ করা হারান বিদ্রোহ করা হারানাম কলহ দন্দ করা যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওদিন থেকে আসার আগেই বিধর্মীরাও এই চার মাসকে সম্মান করত যুদ্ধ করত না না ঝগড়া করত না না ফাঁসাদ করতো না আমার নবী আসার পরে আর ওই আদেশ বলবৎ রহিত হয়ে গেছে কারণ নবী এই মাসের কোন এক মাসে যেমন এ মাসের যুদ্ধ করেছেন তাইফের মাঠে হনাইনের যুদ্ধ যে কারণে আল্লাহ তাই আদেশকে রহিত করে দিয়েছেন आयादेश हारियाी हरा हराम हरा। चार मैसे जुद्ध हर झगड़ा हरबे बी কিন্তু আমাদের দেশে এখন এই ভুলে মানুষ আছে যে এই মাস গুলোতে বিয়াশাদি করা যাবে মাসের কোনো দোষ আছে নাকি দিনের কোনো দোষ আছে বছর কার তৈরি তারপরে কাকে দোষ দিচ্ছেন আল্লাহ আমাদের বোঝাটা ওফিক দান করুন महारमे सम्मानित घटना आये सम्मान मरियादाज मास बड़ दाम सम्मानित मास बारोटा मास আর এই আরবি মাসের নববর্ষ প্রথম মাস মহার ব্রহ্মান যারা হুজুর না তাদেরকে বলছি আপনি মুসলমান রসুলের উম্ম আপনি বাঙালি হিসাবে যদি বৈশাখের নববর্ষ পালন করেন আপনি আন্তর্জাতিক ম্যান হিসেবে যদি ইংরেজি জানুয়ারির নববর্ষ পালন করেন তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উন্মত হয়ে সৃষ্টিকর্তার নির্ধারিত নববর্ষ মহারভ্রম কেন পালন করেন না আরবি মাস বছরের শুরু মাস হলো মহার্ন গণনার দিক থেকে ১২ মাস বাংলায় ইংরেজি আর বাংলা সমান সমান বছরে তিনশত পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটে এক বছর ইংরেজি বাংলায় আরবি তিনশত চুয়ান্ন দিন আট ঘন্টা মিনিটে তারতম্য করলে দেখা যায় যে বছরের দশ দিন কি এগারো দিনের কাছি আরবি দিন হাতে থাকে আরবি বছর যে কারণে কোরবানি যদি এবছর যেই দিন হয়েছে দশ দিন আরো আগায়ে যাবে दस दिन एगारो दिन निकटे बेड़े जाए तेत बसरे बचर बढ़े एक्श बसरे तीन बस बेड़े जाए बहु आगे सन इंग्रेजी मूलत ईसाई बोले ईसानबी जन्मथे मजगुलर शन आ गणना নয় শত্টি আরবি হিজড়ি ইংরেজি মসনদে যখন ছিলেন গণনা না কেন দরকার হলো বলে আরবির সাথে কৃষকদের সাথে মিল রাখা যায় নাই না আকপি ছয়া যায় তিন বছরে এক মাস যাবে। যে কারণে তিনি বাংলা গণনা শুরু করলেন আরবি ইংরেজি পনেরোশ বর্তমানে আজকে হিসাব মিলে দেখবেন ১৫ বছরের কাছাকাছি আরবির সাথে বাংলা ইংরেজির ব্যবধান হয়েছে। इंतेकाले सतर बस मानी गणना शुरू होाना हो रसुलर हिजरत क्या নির্ধারিত আরবি লেখা তারিখ না থাকার কারণে কোনটা আগে আসলো পরে আসলো এটা তারতম্য করা যায় না অমরুত দ্রুত একটি সভা ডাকলেন পরামর্শ সভা সিদ্ধান্ত জন্য যে আমাদের আরবি সন হিজরি শুরু করা যায় মোবারকের দিন থেকে শুরু হোক যুক্তির ব্যানারে অমর তা প্রত্যাখ্যান করলেন কেউ বললেন নবুয় যখন আসলো ওই দিন থেকে শুরু হোক না অমর যুক্তির ব্যানারে তাও প্রত্যাখ্যান করলেন সাথে মুসলমানের গভীর একটি সম্পর্ক শারীরিক আর দুহানি দনটা হিজরত মক্কা থেকে মদিনায় দিন কায়েমের জন্য দিনের হেফাজতের জন্য द्वारा इसलाम सारा दुनिया लाभ करतर कारण मुसलमान ओपेन कथा बलारूज पे हिजरत कारण তাদের চেপে রাখা তেরো বছরের কষ্ট লাঘব হয়ে গেছে হিজরতের কারণে হিজরত বড় এক কঠিন জিনিস হিজরত মানিয়ে স্থান ত্যাগ করা তরক করা কিছু থেকে বাঁচা দিন হেফাজতের জন্য সাহাবায় কারাম যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দিন বাঁচাবার জন্য আমরা কি করব আমাদের গুনা ছাড়াটাও হিজরত আল্লাহর নবী বলেছেন বল মুহাজিরু মান হাজার মহাজের ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় এনে থেকে বাঁচানো যদি এই নববর্ষে গুনার থেকে হিজরত করে বেঁচে তওবা করে আল্লাহ সে বরকত দান করে দিল এই মাসের সম্মান কেন কারবালার হোসাইনের ঘটনার কারণে चूड़ान का घटना सांबादिक प्रश्न कर दशी मुहर्रम पालन करो तेलिवेर करो পালন করেছে অত রসুল ইন্তেকালের কত বছর পর কারবালার ঘটনা ষাট বছর পর ষাট হিজরিতে এই ঘটনা ঘটেছে এই হলো আমাদের অবস্থা একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ইতিহাস চূড়ান্ত বিজয়ী ইতিহাস স্পেনের আট শত বছরের ইতিহাস তারেক বিন জিয়াদের দ্বারা যেই দেশ শাসিত হল আবু আবদুল্লাহমতুল্লা দেশ পরিচালনা করলেন শেষবার একটা না আট শত বছর সেই ইতিহাস মুসলমানের বিজয়ী ইতিহাস ভারতবর্ষের ইতিহাস বাদশাহ আকবর শাহজাহান আলমগীর মোগল সম্রাটের ইতিহাস তুর্কি শাসনামল जिह मैदान बर भार আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ অশান্তির বেড়া জালে আবদ্ধমান লাঞ্ছিত অপমানিত পদ ধ্বলিত এর কারণ কি এর কারণ কি আঙ্গুল দিয়া দেখাচ্ছেন তুই দোষী তিন আঙ্গুল আপনাকে অ্যান্সার করে আমি দোষী আমি এক আঙ্গুল দিয়ে দেখাচ্ছি তুমি দোষী কিন্তু তিন আঙ্গুল আমাকে বলে আমি দোষী তাহলে আমার দোষ তিনবার দেখি না কেন বেইমান আর এহুদিয়া খ্রিস্টান পেছনে বিধর্মীরা যত কাজ করেছে ডাইরেক্ট কোন অ্যাকশন তারা করেনি মাঝখানে চূড়ান্ত সহযোগী বানাইছে ইসলামের মুনাফিক দিব না তবে সংক্ষেপ এতটুকু বলব তদন্ত করুন আপনারা দেখেন মায়ানমারের মুসলমান এত লাঞ্ছিত হওয়ার পেছনে অবশ্যই কোনো না কোনো ইসলামের লেবাসওয়ালা সেখানে মুনাফিক সহযোগিতা করেছে खुबान को आजाद मस्जिद गुलशान बयान जदि डायरेक्टली सत्यतारदे बस आवेग देखना मेहमान के घर ढुकई बाई दतर प्राण चले गुड़ीग्राम चट्ट सिलेट चापाई नवबंज दिन पंचगढ़ ठाकुरगाव सगज সেদিকে কার নজর সব জন্য আমাদের দরদ থাকবে এমন রসুল বলেছেন গোটা দুনিয়ার মুমিন একটা বডির মত দেহের মতো শরীরের কোন অংশে ব্যথা হলে পুরা শরীর যেমন ব্যথায় পুরাটাই জর্জরিত হয় দু একদিনের মধ্যেই চলে যাচ্ছি সেই টেকনাফে যতটুকু সম্ভব সহযোগিতা দেওয়া আপনারাও যাচ্ছেন সবাই যাচ্ছে হুজুরেরা যাচ্ছেন বিভিন্ন দল বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে সহযোগিতা করে লোক পাঠাচ্ছেন ধারাটা অব্যাহত থাকুক তবে আমি পরশু দিন ঢাকার শহরে সরকারকে ধন্যবাদ সরকার সরকার বলেছি আপনি মায়ানমারের মুসলমানের জন্য বর্ডারকে ওপেন করে দিয়েছেন সুহৃদয়ের পরিচয় দিয়েছেন মুসলমানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং সরকারি প্রশাসন এই বাংলাদেশে অপর মানবতা বিরোধী অপরাধ যারা করেছে আপনি তাদের বিচারের কাঠ করায় দাঁড় করিয়ে বিচার করতে সক্ষম হয়েছেন তবে আপনি বিশ্বের মানচিত্রে অনেকটা সুনাম অর্জন করার দ্বার প্রান্তে রোহিঙ্গা মুসলমানের জন্য হলো আপনার বাংলাদেশের মানবতা বিরোধী দুঃশনগুলো জাতীয় বেমান কিন্তু বারমার সরকার হলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবতা বিরোধী দুঃমন আপনি তার ফাঁসির জন্য আন্দোলন করুন বাংলাদেশের প্রত্যেক নাগরিক আপনার সাথে থাকবে স্লোগান বন্ধ করেন এই স্লোগান দিয়ে সব এখানেই শেষ এটাও বলে ঠিক আপনি কোন সোলোবান চিল আবার আপনি এখানে বলেন ঠিক ঠিক ঠিক যদি না হয় হইত তাহলে এই দেশে অনেক অপরাধীদের বিচার হয়েছে কিন্তু রসুলের দুশ্মনের বিচার হয়নি আপনার ঠিকটা যদি একুরেট থাকতো তাহলে রসুলের দুশ্মনের বিচারটা এই বাংলাদেশে আগে হতো আল্লাহ আমাদের হেদায়ত দান করুন মুসলমান এমন এক জাতি সামনে আগাইতে জানে পিসপা হতে জানে আল্লাহ আমাদের ইমান ও আমলকে মজবুত করে দেনি তো মুসলমানের ইতিহাস কারবালার বালার ইতিহাস মহরমের দাম বাড়ায়নি। बर महर्रमेरा नाम शुद्धा हायन कया चिल्ला भक्त फजर नामजे देखले तो बोझा जा তেতুল খায় আপনি বললেন কেমন লাগে আপনার চেহারা দেখলেই বোঝা যাবে যে আপনি পাচক তো নামাজি না নামাজি নামের সোর এটা চেহারা দেখলেই বোঝা যা রাগ করেন আপনারা আল্লাহে দায় আন করুন রক্ত ঝরাচ্ছে একদল শিয়ারা আবার বাইশ দল এরা বলে নবী হইল হজরত আলী মোহাম্মদ নবীনা জিব্রাইল আমি প্যাস লাগায় আল্লাহ আলীর কাছে মুসলমানের কাছে আর কথা বলবা আদামি নিজ আপনারা উঠা বসা করলে আমার মাজা মেজাজ চূড়ান্ত গরম হয়ে যায় मुसलमान दबी करें सबसे तौब पेने गए पाल्ट कबीरा कपाल ইতিহাস গুলো আমাদের জানা দরকার অন্যান্য জাতিরা দুর্বল কেন তাদের ইতিহাস তারা জানে না তাদের ধর্মের কিতাবই তো নিম্ন শ্রেণীর লোকদেরকে ধরতেই দেয় না আর আমাদের কিতাব এমন দামি কোরআন ওজনও বেশি না ছোট বাচ্চাও ধরতে পারে কিন্তু তার পাওয়ার কত এক কথায় এমন একটি কিতাব যার সমতুল্যানুষ বিয়ে বই রা ভালো বউ পাইলে কি গর্ব করে মাইয়া পাইছি একখান হাজারে ঠিক না মানুষ গর্ব করে আমাকে একজন পাইছি হাজারে একজন শিক্ষক ছাত্র ভালো পাইলে বলে হাজার ছাত্রের কারো সাহস নাই যে আমরা এমন একজন আল্লাহ পাইছি যার মতো আর আল্লাহ নাই আমরা এমন একজন নবী পাইছি যার মতো কোনো নবী নাই আমরা এমন কিতাব পেয়েছি যার মত কোনো কিতাব নাই আমরা এমন নবীর আদর্শ পেয়েছি যার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই অথচ মুসলমান সেই নবীকে নিয়ে গর্ব করে না বরং মুসলমান বিধর্মীর অনুসরণ করে আর নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক তিয়াত্তর দল শিয়ার দল। नबी मुहमें दल बाहत्तर दल एरा मूल दल आठ क्या मलता जिला शा खड़े আতি মূল এর শাখা হইলো টোটাল মিলে বাহাত্তর যেমন মৌতা জেলা বাইশ দল শিয়া বিশ দল আর মৌতা ২০ দল শিয়া বাইশ দল খাওয়ারেস ২০ দল এক দল আর না একদল এই বাহাত্তর দল হিসাব করে ২২, বাইশ বিশ পাঁচ তিন এক এক তিয়াত্তর এর মধ্যে এক দল জান্নাতি আশেখ রসুল রসুলের আশেখ নামের যারা নামাজ না তোমার সোর আমি বলি না নবী বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ চোর নামাজ চোর আমার কথা না কথা দুশ্মনির জন্য নয় একমাত্র জাহান নাম থেকে বাঁচাবার জন্য মোহাম্বতের আলোকে বলছি কারোর সাথে কোনো দুশ্মনী নাই আল্লাহে মাহফিল কবুল করে নিন সাথে সাথে দেরি করো না অথচ নবীর ইন্তকালের পরে তিন দিন দেরি করা হলো কেন সোমবার দিন সকালে ইন্তেকাল বুধবার দিন রাতে দাফন তিন দিন দেরি হলো কেন দুইটা মারাত্মক সমস্যার কারণে দেরি হয়েছে এই সমস্যার সমাধান নিয়ে সব সাহাবাহাম ব্যস্ত দুই নাম্বার সমস্যা রসুলের ইন্তেকালের পরে কবর হবে কোথায় এটাও বলেননি বলে আনসারের মধ্য থেকে মদিনার থেকে হবে সমাধানের জন্য তিন দিন দেরি হয়ে গেল তিনটা দিন পরে সমাধান এসে গেল এক সমাধান আর এক সমাধান করবে তো রসুল যেখানে রাত্রে বেলা ঘুমাতেন আমার হুজরায় এখানেই রসুলের ইন্তেকাল এখানেই রসুল দাফন করে দিন নবী এখনো সেখানে আছেন আর ইমাম কে হবে মদিনা ওরা বলে আমাদের মধ্য থেকে মক্কাবাসী বলে আমাদের মধ্য থেকে একটা গোপন বৈঠক দিল একজনকে খলিফা ঘোষণা দিয়ে ফেলবে। খবর পেয়ে চলে আনসারের জিয়া যখন হাজির হয়ে গেলেন বলে এখানে বৈঠকটি শেষ বলে আমরা খলিফা নির্ধারণ করব। দ্বন্দ্ব হচ্ছে বলে খলিফা হোক একজন আর আমির হবে আবে পক্ষ থেকে একজন অথবা কোরাইশ বংশের মক্কার থেকে খলিফা হোক একজন ইমাম হবে কোরাইশ থেকে তাহলে কোরাইশ থেকেই হোক ওমর বলে তাহলে আপনিই খলিফা আপনি সবার আগে আমি ওমরকে বায়াত করাই আবু বকরের হাতে যখন ওমর হাত দিল সবটি সবাই হাত দিল আবু বকরের হাতে আমরা এই বিশাল মসজিষে আবু বকর খলিফা ওমর বায়াত নিলেন কিন্তু হজরত আলী হাজির নেই আলি হাজির না থাকার কারণে একদল আলী ভক্ত যেটাকে ঐ ঐসমার ভাষায় রাফিজ বলে কাকে রাখছে আলী কে নি মদিনার থেকে কোথাও গেলে আলীকে দায়িত্ব দিয়ে যাইতেন বারো বারো ভালো ভালো যুদ্ধে আলীকে সেনাপতি বানায় পাঠাইতেন তাহলে যজ্ঞ কে আলী কিন্তু ওমর যেহেতু আবু বকরকে মাইনে নিছে এবার চুপচুপ কথা কয় সামনে আগায় না যজ্ঞ ব্যাপারটা মূল এইটা যে আলী যজ্ঞ কি আলী নবী আলী খলিফা যজ্ঞ কি আবার সেই খলিফা ভিতরে ভিতরে ভাবে মানতে শুরু করলো আলীর সাথে একটা যুদ্ধ হয়েছিল আমাজান আয়সা বলেন ওসমানকে শহীদ করা হলো বিচার কর আলী বললেন দেশ এখন গরম একটু পরে আনু বললেন আপনি বিচার করুন হজরত আলীর রাজধানী কোথায় বাগদাদে এর আগে রাজধানী ছিল মদিনায় আবু বখর এবং উমর আর ওসমা তিনজনার খেলাফত কাল মোদিনায় রাজধানী আলী এবং তার ছেলে গেল কন তো এই কথাগুলো টাইমে বলা যায় পাবলিক তো মাথা গরম হয়ে গেছে যে অশুর হইব কখন এই খুচরা আলাপ তো শুনতে আসেনি হ্যাঁ মহা এক কি আপনাদের সমস্যা হচ্ছে একটু দোয়া করেন টান দি মনে একটু কথাগুলো টেনে টেনে বলা যাবে নাকি ছেড়ে দিয়ে দিকে যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আল্লাহ এই একটা পরামর্শ করে সমাধান করি কিন্তু এদিক দিয়া আলীর সাথে যে শিয়ার গোষ্ঠী ছিল কঠোর পন্থী এরা রাতের আধারে মিয়ার লোকের উপর হামলা করছে যখন হামলা অতর্কিত শুরুই হয়ে গেল অনেক মুসলমানের জীবন চলে গেলেন ভক্তদের মধ্যে বারো হাজারের একটা দল এগো সান্দি গরম যুদ্ধ থামাতামি নাই। সব প্রমান করতে হবে হজরত আলী বলেন চুক্তি হয়েছে আর যুদ্ধ হবে না এই আর আমরা যাদেরকে আমাদেরকে খারিজি বলেন কৌমিওয়ালাদেরকে দুই দল এক না দু দল এক তারা তো আলীর ভক্ত কে নবী মানে খলিফা মানে আর ওরা কি বলি না ভাইর আমার হজরত আলীর খেলাফত এরপরে হাসান আলীর বড় ছেলে ছয় মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন কয় মাস এরপরে হোসেন ভক্তদেরকে প্রশ্ন করে যায় তোমরা ইয়াজিদের উপরে আক্রমণাত্মক কথা বলে হোসেন কে শহীদ করেছেন বলে হোসেনের শাহাদ বার্ষিকী পালন করো যে শহীদ করেছেন হোসাইনের উপরে হামলা ইয়াজিদ করেনি হামলা তো করেছে সীমার আর ইয়াজিদের তথ্য মূল তথ্য হোসাইন কে জবাই করার জন্য ছিল না বলা হয়েছিল হোসাইন যে আমাকে খলিফা মানে না হোসাইনকে ধরে আমার আদালতে হাজির কিন্তু হোসাইন কে তোমরা সে চালাকি করে হোসাইনের উপর অতর্কিত হামলা চালাইছিল ছিল দিয়ে কিন্তু এই ঘটনার থেকে আমরা আজ করতে পারি হোসাইনের শাহাদাতের পেছনে ডাইক্ট দায়ী হোসাইনের স্ত্রী স্ত্রীকে বুঝাইয়া ইয়াজিদে খানার মধ্যে বিষ লাগাইয়া হাসানকে শাহাদাতের কোলে ঢলে দিলেন ঠেলে দিলেন সেক্ষেত্রে হাসানের জন্য শাহাদাতের পেছনে যতটুকু বার্ষিকী কেন করো তোমরা স্বার্থপার তোমরা বাদ পার তোমরা ধোকাওয়া পৃথিবীতে যদি হোসাইনের ভক্ত কেউ থাকে শাহাদ বরণের পেছনে ছিল কারণ গাইরুল্লাহর কোন পূজা চলবে না পূজা হবে আল্লাহ অতএব গাইরুল্লাহ গোলামি বন্ধ করার জন্য চলে গেলেন আর তুমি হোসাইনের নামে গান গাও আবার হেদায়াত দান করুন এই মহরমের দাম কেন এই মাসে একটা দিন আছে আশুর আষারা থেকে এটা নির্গত আষারা মানে দশ তারিখ হইলো দশ দশ তারিখের রোজা রাখলে এক বছরের গুণাম এত দামি নবী মোদিনে গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে রহমাতুল্লি আলমিন বলে ন ইহুদিরা তোমরা কেন এই মহরমের রোজা রাখো ইয়াহুদিরা বলে আমরা রোজা রাখি মুসানবির আমল করি মুসানবী কারণ আমরা তার পাপিষ্ট ফেরাউন ওই লোহিত সাগরে দলবল সহ চলে গেল বিদায় মুসানবী শকরান রোজা রেখেছেন আমরা ওরা আল্লাহর নবী বলেন হেহদি ভাই মুসা নবীর হকদার তো আমরা আমরা দুইটা রোজা রাখবো মহার রামের দশ তারিখ ওরা এহুদিরা রোজা রাখে আমরা নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবো অথবা নয় দশ এগারো তিনটা দিন রোজা দশ তারিখ তাল মিলানো যাবে না কারণের মধ্যে আমরা মুসলমান মহারামের দশ তারিখ আমাদের সমাগত বরকতের মাস আল্লাহ নবী বলেন এই মহারক্রমে তোমরা বেশি বেশি খরচ করেন লাগলো নি পেশ এক হাতিসে নবী বলেন রোজা রাখো আর এক হাদিসে নবী বলেন বেশি খরচ করো রোজা রাখলে তো খাওয়ান দাও নাই খরচ কেমনে আবার যদি সাহারি আর এফতারির মধ্যে ভালো আয়োজন করো ভালো ভালো খানার আয়োজন করো হালাল ভাবে সাহারিও উন্নত ভাবে আয়োজন করো এফতারিও আয়োজন করো দুই নাম্বার ছেলে মেয়েদের জামা কাপড় রাখলা ঘরে তোমার মেয়ের জন্য বারোটা নিজের জন্য চব্বিশটা রাখলা অতস গরিব একটা সুট জামা পড়তে পারে না এটা তো ভ্রাতৃত্ব বন্ধনের পরিচয় নয় महाप्रम रोजा रेखे रोजा रखारे सारा दिन रोजादार इफ्तारी कर दीबारी कर মুসলমান বলে না কিছু দূর যাওয়ার পরে বিধ্বনি একটা লোক বলে রে ভাই যান তোমার এমন অবস্থা কেন জীর্ণ শীর্ণ চেহারা আল্লাহর বান্দা বলেন আপনাকে বলে কিলা বলে আমাকে একটু বলো ভাই বলে আমরা রোজাদার মহরমের রোজা রেখেছি কারণ এই মহরণ এই মহরা রাখে ওদের কাছে বললাম আমার টাকা নাই ইফতারির কিছু ধার টাকা দসলমান হইয়া আমার জাতি ভাই আমাকে সহজই তার হাত বাড়ায় নাই বরং হাতকে গুটাইয়া রাখলো আমাকে ধমক দিয়া তারা দিলো বিধর্মী এহুদি বলে কোন টেনশন ঘুমের মধ্যে ওই যে মুসলমান কৃপন দান করে নাই দার ও নাই ও ঘুমায় স্বপ্নে দেখে কেমতের মা কায়ে গেল কেয়ামতের মাঠ হয়েছে। ঘর বিল্ডিং দেখা এত সুন্দর একটা ঘর আল্লাহর বান্দা মুসলমান গিয়া করে ঘরটায় আমি ঢুকতে চাই কিন্তু তালা লাগানো দারোয়ান দাঁড়ানো আছে ভাই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 এইবার ওই মুসলমানের খুঁজে কপাল বুঝি আমার খারাপ এত দামি ঘর দানকারীর জন্য বানাইছি আমি দান কেন করিবে কপাল পুরেছি খুজে মুসলমানের ইয়হুদি আমাকে দিয়ে দিস এবার ওই মুসলমান কৃপন বলে কোন এহুদি বলে অনুক বাড়ির এহুদি মুসলমান দরা এহুদির বাড়ি গিয়া কয় রে ভাই বুঝলাম না পাগল হয়ে গেছ ওই দামি ঘর দেখে তো পাগল হয়ে গেছো তাই নাকি বলে আমি রাতের বেলা ঘুমের ঘরে ওই ঘর দেখলাম তুমি টেরোইলা কেমনে तुम्हें जिनी देखे घर के, से, के से। बोले तुम यहुदी, यहुदी बोलेना আমি সময় মানুষগুলো ইফতারি নিয়ে যখন বসে থাকে মনে হয় যার যাই গো মা নাই বাবা নাই তিমের মতো বসে পেটে এত ক্ষুধা সামনে খানা খায় না কার ভয় আমি টাকা ধার দিয়ার পরে আমি হাসি ঘুটাইলাম আল্লাহ তালার কাছে আমি অন্তর বলে তৌবা করে ফেলেছি আমি এখন হেহুদিন আমি এখন পাক্কা মুসলমান হক সে তু দু হমি গুয়ম দুনিয়া যুদ বহারে কে বাসি বোদাবার আজ বারবার মুসলমান তুমি তিন বেলা খানা পাও তারা খানা পায় না পাইলো খাওয়ার কোনো রাস্তা নাই যারা ত্রাণ নিয়া যায় অধিকাংশ রাস্তার পার্শ্বের মানুষগুলোকে দেখে দেখে দিয়া দেয় किन्तु पर्दा निशीमा बनरा छयिटर भेतरे था लोकालय पर्दा लंगन हो बया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 দেখেছি মায়ের কোলের শিশু বাচ্চাটারে ওই বেঈমানের দলের হা মেরে গলায় রসি লাগায় কুকুরের মতো টানে আর মা বাবার সামনে জবাই করে ওরে মুসলমান নবীর উম্ম আরো কপাল খারাপ হলো আমার বাংলাদেশে আসার পর কিছু বখাটে আল্লাহর গোলাম অসভ্য নামের বেয়া সুযোগ পাইয়া সুযোগে মা বোনদের থেকে মোবাইল স্বর্ণ টাকা পয়সা আত্মসাত করে নিয়ে যায় আমি কারো সাথে শহরে ঢাকার শহরে পাঁচ টাকা দিয়ে খাই ওই রোহিঙ্গাদের মাঝে সেই পানি পঞ্চাশের নিচে পাওয়া কষ্ট এটা কেমন আমার শেখের দল এই মহারহ্ম তোমাকে সেই সবক দিয়া দিচ্ছে গুণার থেকে নিজেকে বাঁচাও হিজরতের বরকুতের ব্যাখ্যা ওলা করেছেন আশুরা মানি দশ দশ বলতে এই দিন আল্লাহ অনেক নবীর ১০টা নেয় দান করেছে এক আদম জাগনাথের ব্যাপার দুনিয়ার কোন ব্যাপার না তাও ভুল গুণ না কি করেছেন ভুলটাও ছিল মার্জিত অমার্জিত আল্লাহ দরবারে তিনি শত বছরের উপরে একটা ভুলের জন্য কাঁদলেন একটা ভুলের জন্য ছোট না অমার্জিত ভুল জিব্যা দিয়া গালি দিয়া জবান্তরে না পাক করেছেন চোখ দিয়া বেগানা দিয়ে তাকায় চোখ না পাক করেছেন অন্তর দিয়ে অন্যর ক্ষতির পরিকল্পনা করে অন্তরের তিন শত বছরের উপরে যদি কান্না করে তুমি আমি এত ভুল করেছি তার যার কোন সীমানা নাই এই গুনাহের কারণে আজ আমরা বেঈমানের হাতে মার খাই আমাদের তাকাইলো চোখ হেফাজত করতে পারি নাই সময়কে অপচয় করে মুমিন। ওরে মুমিনার গোলাম আদম নবী তোবা করেছেন আল্লাহ তালা এই দশ তারিখ আসুরার দিন আল্লাহ আদমে তো বা কবুল করেছে তাহলে এখান থেকে আরো একটা শবক নিলাম এই মাস হলো তো মাস। আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার হেমা আলি বিগত একটা বছর বহু অন্যায় করেছি আল্লাহ আজ তোমার কাছে মাত্র এই নতুন বছরের নতুন মাস মহরম মাস পাইলা আর অন্যায় করবো না তুমি যদি আল্লাহকে কান্না করে রাজি খুশি করাইতে পারি আল্লাহ আমার করবেন সামনেও আরামের ব্যবস্থা করবে নবীর উন্নতির দল এই মাসে আশুরায় দশটা নেহামত আল্লাহ বিভিন্ন নবীদেরকে দান করেছেন নুহু নবীর কিস্তির থেকে আল্লাহ নাজার দিয়েছেন এই আশুরা लोकनबी के मार्जर ज समय बड़ी अरे नबिर आता नुहूलम के, के नाम ইউসুম নবী কে দশ ভাই ষড়যন্ত্র করে বাবার থেকে টেনে নিয়ে কূপের মধ্যে বাবার থেকে খেলা করবে নাম দিয়া বাটপাড়ি করে আনলো এরপরে জঙ্গলার পাশে অন্ধকার কূপের মধ্যে যখন ফেলে দে আল্লাহ তিব্রাইলের পাঠায় মধ্যে কষ্ট না তুমি একটা জান্নাতি পাথরের ব্যবস্থা করে দাও আর ইউসুম নবীকে যখন দশটাই ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলতেছিল জামাটা খুলে ফেললো छोट डाक तो अन्या कर কেন আমরা আমাকে মারে ভাই তোমরা আমাকে কেন এরকম কষ্ট দ কিছুই করার নাই তোমাদের কাছে একটা অনুরোধ আমার বাবা বুঝি ঘুমাইতে পারবে না আমাকে না দেখে পাগল হয়ে যাবে। মধ্যে যখন সাথ কিছু দূর ছেড়ে রশি কেটে দিল দীর্ঘ কয়েকদিন ইউসুম নবীর কূপের মধ্যে ওই দশ ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম হলো ইহুদা ওই অহুদা ভাই বড় ভাইয়ের দিলটা অনেক নরম হয় একদল ব্যবসায়ী পানির তালাসে একটা বালতি ওই কূপের মধ্যে ফেললো বালতি টেনে দেখে আকাশের চাঁথের মতো একটা সন্তান বালতির ভেতরে আছে খুশি হয়ে গেলের দল বিপদ থেকে মুক্তির মাস হলো এই মহর আল্লাহর কাছে বিপদ তো চলে আসতেছে আল্লাহর কাছে ক্ষমা চাল আল্লাহ তালে দুনিয়া বানাইছেন মানুষ বানাইছেন একদিন এই বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ অতএব তুমি নত যদি হতে চাও আল্লাহর কাছে ভাইরা আমার মানুষের মতো দামিয়ার আছে যে কারণে আল্লাহ সারা দুনিয়া মানুষের গোলাম বানায় দিলেন গরু আমার গোলাম হিংস্র প্রাণী মানুষের গোলাম আকাশ বাতাস সূর্য গোলাম কথা বলেন না কেন সূর্য কাজ করে আল্লা বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আল্লাহ বলেন এই সূর্য তোর গোলাম বানাই দিলাম তোর আলো দিবে তোর প্রয়োজনে কাজ করবে তোর জমিনে ফসলের রং লাগাইবে সূর্যের আলো চাঁদের আলো দিয়ে বাড়ায় দে বড় কঠিন ব্যাপার যে আম গাছের আমে চাঁদের আলো লাগে না আল্লাহ কসম ওই না। সেই গ্যাসের আমে চাঁদের আলো বেশি লাগবে পরীক্ষা করে দেখবেন ওই আম বেশি না ঢেকে আম রঙিন বেশি হয় না সব আমার বললাম ও আল্লাহর বান্দারা বুঝে শুনে বলেন পাথর দামি না আমরা দামি বলার ভাষায় শুনতে पाथर दामी ना दामी गाज दामी हरा दामी गु दामी हरा दामी आल्ला कई मानुषे जबई कर बागे खा মানুষ অনেক দুর্বল আল্লাহ বলছেন খবরদারে শক্তিশালী কারণ তোর মোটেও দাম নাই আমার বান্দার দুর্বল হলেও সৃষ্টির শ্রেষ্ঠ গরু দামি না আমরা দামি, ওরে মুমিন পাথর না আমরা দামি। সূর্য দামি না আমরা দামি তাহলে মালিকের কাছে গোলাম মাথা নত করে কথা হয় না আমরা দামি গাছ দামি না অতএব গাছের কাছে আমি মাথা নত করব না বরং গাছ আমার কাছেই মাথা নত করবে অতএব গরু আমার গোলামি করবে আমি গরুর পূজা করতে পারি না পাথর আমার থেকে দামি না অতএব পাথর আমার গোলামি করবে আমি পাথরের কাছে মাথা না করতে পারি না। এই মাসে আল্লাহ ইউনুস নবীকে মাসের পেটের থেকে হেফাজত করলেন জানেন না না আল্লাহ এই মাসে দশটা নেয় দান করেছে এই মাসে এত বড় মাস বাইরা আমার এই মাসে ফারুকের শাহাদতিনী শাহাদ শহরে দিও কেমন ওমর চিনেননি ওমরের যার বয়ের শতান রাস্তায় চলে না কেমন বেড়া যে শয়তান ভয় পাওয়া শান যে পেস না লাগাইতে পারে তার থেকে বেশি আমরা বাড়ি শয়তান যে একাম করতে না পারে তার থেকে আমরা বেশি বাড়ি শয়তান কোনদিন ফলের মধ্যে ফরমালিন দেয় না তুই এই ফলটা আমি দেওয়ার পরে অপেক্ষা কর এক মাস আমি আল্লাহ কুদরতি ভাবে ফলটা পাকায় তোরে দিব তোর মা খাবে কলিজা হবে যে আমি আল্লাহ দিলাম তোর শরীরের জন্য উপকার সে আম খাইতে এখন ভয় পাও ঠিক নিমিন তুই কত বড় নিমু তুই তো তোর নিজের তো বেইমানি শুধু একার সাথে করোনা তুই বেঈমানি মায়ের সাথে করছো বাবার সাথে করেছো ছেলে মেয়ের সাথে এই ফলগুলো আঙ্গুর খাবে বাচ্চা কিন্তু ফল কত মানুষ দিতে চায় খাই না ভয় কত বাচ্চা এই ফল খায়া মারাত্মক এই বাহাদুরি কি বাহাদুরি রইল রেবের বাড়ির ঠেলায় দুই লাখ জরিবানা মিথ্যা বলছি আর এক সপ্তাহ জেলখানার মেহমান তো আমরা শয়তানের থেকেও বড় চালাক ওই যে নামাজ না পড়লি কি পরিষ্কার আহ আল্লাহে দায় আদান ভালো শিক্ষক ছাত্ররা কয় হিমালয় পর্বত দূরে আসমান বাঙালি চালাকতো আর এর মধ্যে নোয়া খেলো তো কথাই নেই সৌদি আরব ওলারা এখনো বাঙালির ভয় পাওয়া এরা অমরার ভিসানিয়ার ফেরত বুঝেন নেই হ্যাঁ তো মালিক দেখে লালি একটা লয়ে দিয়েছে দৌড়েন বেদ আপনি গালি দেন কেন নামবে যাইতেছি দেখেন না তুই ওখানে কেন। সালা কেমন ক ঘাস কাটতে ঘাস কি ঘাস পাওয়া যায় ঘাস পাওয়া যায় না এই জন্যই নেমে যাচ্ছিস আমার কোন চালাকি জানাতে নিতে পারবে পারবে ওরে আল্লাহ গোলাম।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 আমিও তো আপনার মায়ের মত একটা মায়ের সন্তানের আব্দুল কাদির জিলানির মা খাজা মরিন উদ্দিন আজমির মা আপনি তো বাইজিত ইজিত মা আপনি তো শাহজালাল শাহফরানের মা আল্লাহওয়ালার মা মা কত মানুষ এসে যাও না কেন এখনো বয়ে আসো কেন তোমার সন্তান লাগলে তো শাহ মাজার ও ডাকতেছে গোলাপ শাহ মাজারে গিয়ে কান্দাহাল আলীর দরগায় যাও তাহলে আমি দিতামে যে লেগে খালি বাড়া কথা বুঝেন নাই বড় আমি তো যুক্তি দিয়া বলি ছেলে হোক মেয়ে হোক দুটো হলে ভালো হয় তবে দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো যেদিন থেকে স্লোগান শুরু হল সেই দিন থেকে আসমানি ইঞ্জেকশন শুরু হলো একত্রে দুই সন্তান তিনটা চারটা পাঁচটা সাতটা কুদরৎকার ও আম চালাকি চলবে পৃথিবীতে পালন করে না কারণ এদের টার্গেট হলো আমাদের ছেলে মেয়ে বেড়ে যা মুসলমান যেন বাড়তে না পারে কারণ অস্ত্র লাগে না ওগো বড় অস্ত্র সমস্যা সমস্যা সমস্যা মানুষ কমাও মানুষ কমাও থাকবে কই খাবে কি ও আমি কথা বলবো না তবে একটু বলবো আধা মিনিট যারা স্লোগানটা দিতেছেন আমি আপনাকে বলবো আপনি যে বলেন মানুষ কম মানুষ সমস্যা মানুষ নাকি আপনি হাতি কি মানুষ কথা কান না কেন মানুষ তাহলে মরো না কেন মর মর মর মর মর কারণ তুমিও এই মানুষ এই দেশের সমস্যা তুমি মানুষ হয়েছ বিয়ে করছো সন্তান হয়েছে এই ডেট দে আরো সন্তান তুমি বারাইছো না তোর বৌরে তোর ছেলে মেয়ে এরপরে আমরা মর্মু পরে মানুষ সমস্যা হলে তুমিও মানুষ তুমি আগে মর তোমার তো বিয়ে করা উচিত নাই গৌতম বুদ্ধের মতো স্বাদও খায় যে বিয়ে করলা কেন অংশ খেয়ে ফেলেছে আর বুদ্ধদের ধর্মের শ্লোগান জীব হত্যা মহাপ অথচ গৌতম বুদ্ধের ভক্ত বারবার বুদ্ধ ধর্মের লোকেরা মানুষ হত্যা করে ধর্মগুরু গৌতম বুদ্ধের সাথে চূড়ান্ত গাকারি করেছে চূড়ান্ত করেছে। এরা গৌতম বুদ্ধের ভক্ত নামের অবৈধ সন্তান আর টুপি ছাড়া যা হ্যাগো লাগবে না খালি আমরা টুপিওয়ালা জুয়ান যেগুলো আছি বাংলাদেশে বাতিলা বাসের লাঠি লয় রাস্তায় নামলে कारण नई्रबदी नंगीबादी नस्त कुलंकार बुद्धिजीवी टाइटल लागाम মাদ্রাসায় জঙ্গি খুঁজো তোমরা কেন বলো না সুচি পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি ভাই রামা জঙ্গি খুঁজো মাদ্রাসায় একটা পায়ে বার করতে পারছো পেরেছে কোরবানির ছুরি দেখিয়া চান্দি গরম গেছে মাদ্রাসা অনির্দিষ্ট কালের জন্য তালা একটা প্রমাণ দণ্ড আমি এখন কানে ধরে এখান থেকে বয়ান চলে যাও যাও কিন্তু কলেজ কিন্তু আমাদের মাদ্রাসায় কিছুই নাই এরপরে অপবাদ যারা দিচ্ছ তোমরা বার্নার ব্যাপারে কেন অপবাদ দাও না যে পৃথিবীর টপ লেভেলের টেরোর আসলে তোমরা জঙ্গি টঙ্গি সব কষু তোমরা ইসলাম আর ঘোষণা করেছে প্রশাসন থেকে দেখা খালি মাদ্রাসায় জঙ্গি খুঁজত কয়েক মাস আগে চিল্লে বলেছে প্রশাসন থেকে সরকার থেকে এবং বর্তমান সরকার আমাদের হাটা হজরত সহ সবাইকে জানতে পারলাম এখানে কোন জঙ্গি নাই কৌমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি প্রমাণ ছাড়া কথা বলো কেন ভাই কিন্তু আমাগো রাগ কেমনে কন্ট্রোল করতেছে কারণ আমাদের কারো সাথে দুশ্মনী নাই আমরা চাই পায় হাত দিয়ে হলেও মানুষকে ভালো ব্যবহার দিয়া ইসলামের দিকে নিয়ে আসবো বাইরা আমার রাগ করেন আজকে তোমার জীবনটা কোথায় চালাচ্ছ খবর নাই কয়েকদিনের যৌবনের হাত করুবি যুব বেশি টাইম হাতে নাই বাসের নিচে তাকায় দেখো যুবকের লাশ পান তবু আপন পিস মান নাম লোক দেখছেন নি কত খবর লাগে ঘুরে ভাঙ গেল ভাইরা আমার মরার কোনো বয়স আছে নাকি আমরা শিক্ষার কোনো বয়স নাই মরার কোন সন্তানের বিদায় এর যুব অনুরোধ করে বলছি কোথায় যাও কারে নিয়ে তুমি আড্ডা দেয় তোমারে তোমার জবাই দিবে আসতে বলো মনে করছো মাথা নষ্ট হয়ে গেছে যে কারণে তুই মাস্তানি করে বলো লাকুন দি নুখুমালিয়ে দিন বোকারির হাদিস লাকুন দি নুখুমালিয়ে দিন এটা বোখারির হাদিস না কোরআন শরীফের আয়া চিন্তা করছো ভায়রা আমার কারো সাথে দুশ্মনী নাই বুঝাবার জন্য বলি হেমহমি কোথায় চলসরে যুব কোন বাধা নাই তবে তোমার কাছে আমার বিনিয়াব হলো তুমি যা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও কারণ নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে না অত মুসলমানের নবীর আদর্শ দেখে কত হিন্দি গানের শিল্পী একটা ইন্টারনেট খুলে সার্চ দিয়ে দেখ জুন জামশেদ নামলেন একটা হিন্দি গানের কত দাম কয়েক মাস আগে টোটাল ফ্যামিলি সহ বিমান দুর্ঘটনায় চলে গেল যে ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী ইসলামের পতাকা আসার পরে তাকায় যদি দেখো মনে হয় জানো ওই পাকিস্তানের বড় একজন আলম বুজুগ হেদায়াতের মালিক কে কে গুলাম করতে পারি না রে মুমিনামের আগুন কত কঠিন আরো গরম হবে যেই সূর্যটা টেনে আসিল রাতের বেলা সূর্য এখনো কেন গরম সূর্য তো দিনে ছিল এখন তো নাই তারপর বাড়ি গিয়ে একটু তুমি তোমার মনের প্রশ্ন করো আমি হাফিজুর রহমান মান করা বলি না কোরআন হাদিস দিয়া বলি এখানে যারা আছো একটু অন্তর থেকে বলো কোরআন সত্য নাকি মিথ্যা সন্দেহ এইটা মিথ্যা জাহান্নের বয়ান আসেনি এটা মিথ্যা সত্য এর মুমিন যদি আজও কেউ পারো কোরআনের একটা ভুল বের করে দেখাও তাহলে আমি এখনই তারিখ আটবো টুপি ফালাই দিব শার্ট প্যান্টাই পরে চলবো কত পণ্ডিত আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল টাকার অভাব নাই প্রতিপত্তির অভাব নাই সম্পদের অভাব নাই শেষ পর্যন্ত স্তা মহাভারত সবগুলো অধ্যয়ন করে দেখলো ইসলাম ধর্মের সুসংবাদ মোহাম্মদ নবীর আদর্শের কাল শেষ পর্যন্ত ওই শিব শক্তি স্বরূপ আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া তিনি আমার শেষ পর্যন্ত রেজাল দিয়া দিল আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয় নায় আল্লাহর মুসলমান হয়ে গেল ইসলাম কোরআন কোন রহমানের জিবা মিথ্যা কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা নারে বাবা যদি একটা এখনো দিতে পারো আর কোরআনের পক্ষে থাকবো না তোমার বাংলায় লেখো বাংলা কোরআন বাংলা কোরআন বের করো এরপরে কোরআনের তর্জমা সব লেখা আছে পুরো কোরআনের তর্জমা পড়ার টাইম তোমার নাই কোরআনের শেষের দিকে সুরার তর্জমা পাঁচ মিনিটে বড় আল করিয়া কমাল করিয়া ওর কমাল করিয়া ইউমায় কু নুন না সুকাল ফার আর فذالك الذي يتدعى الهاكمتكر حتى زرت الملابير اذا زلزلت الارض زلزالها واخرجت الارض عقالها اسنا سورাগুলোর তরজমা পড়ো জাহান্নামের বয়ান এই সূরার মধ্যে আছে এই বয়ানগুলো দেখো ويل الذي جمع اعماله জাহান নামের আগুন আমি আল্লাহ রা আগু আল্লাহ রা আগুন বলে আল্লাহ কি বুঝাইতে চান বলেন আল্লাহ তো বড় আল্লাহর বানানো জাহান নামের আগুনের তাপত বড় ও <laughs> ওই জাহান নামের চূড়া গুলোর পরে দেখো তোমার অন্তর যদি না হয় অন্ধকার কবর তোমাকে রেহাই করবে না মানুষ বিশ্বাস করে না এজন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায়। মাঝে মাঝে কবরে সাপ বিচ্ছু দেখা যায় আবার কত কবরের লাশ বি বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় ইতিহাস প্রমাণ করেছে আমার বাংলাদেশে বছর বছর পরে পরে ৩০ যাদের লাশ তাজা পাওয়া গেল এরা সব কাপালা পুরুষ মহিলা আর যাদের কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় এদের সব কবরের লাশ হলো বেনামাজির লাশ অতএব অনুরোধ করে বলিরে রে যুব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 তুমি কেন পারবা না তোমার মতো যুবক ইংরেজি আদম নবীর তো বা কবুল হয়েছে তুমিও তও করে না আল্লাহ আর আমি দাঁড়ি কাটবো না নামাজ ছাড়বো না নবীর জবাই করব না নবীর আদর্শ দাম তুমি করে মানের হাসতেছ ইসলামী আইন যদি বাংলাদেশে থাকতো টের পাইতি বাড়ি কারে আমার। তুমি টুপি মাথায় দিতে পারো না তুমি তোমার সমস্যা আফচুস আছে রাখবা কিন্তু কেউ যদি বলে দাঁড়ি না রাখলে কি হবে বেয়াদুব সাবধান নবীর সুন্নত কিন্তু উপহাস করার উপায় নাই। ভাইয়া আমার আল্লাহর কাছে বন্ধু বানাবো সহি কোরআন করবো দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না করবেন মা বাপ যারা আছেন খুব সাবধান এরে যুব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 লুডু খেলাম বোর্ডের আড্ডা সার খবরদার মধ্যে আড্ডা পার্কের আড্ডা বন্ধু বান্ধবের আড্ডা স্যারে দাও খবরদার কত জীবন ডানে বানে চলে গেল বন্ধুরা নিয়ে গেল বন্ধুরা নিয়ে গেছে ছুটি আপনি সন্তানকে দেখলেন আড়াইটা আসে আসলো পাঁচটায় ওই তিনি যদি ছেলেমের কানে ধরে জিজ্ঞাসা করতেন দেরি করলি কেন আর দেরি করতো আপনি তো লাগাম ছেড়ে দিচ্ছেন আর আপনার মেয়েটা হয়ে গেল ঢাকার ঐশী নামের বেশ ভাই আর আমার চরিতরিত্র অমূল্য সম্পদ যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল বন্ধু বান্ধবের আড্ডায় না যদি কয়ে ঘুমা কয় পরে ঘুমাবো তোমার গুম তুমি ঘুমাও এরে যুব রাগ করিস না তুই আয়নার সামনে চেহারাটা নিয়ে দেখ गोलमेर पापड़ मत चल्लिस बसर पर्त तर चेहरा मत तो घ তোমার চেহারার মধ্যে কেন নূর নাই কোন আলো নাই মজা নাই কারণ আল্লাহ বা করো তো তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই ড্রাইভারি করে নামাজ সারে না কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না ওতে এই মাসে করব না মা বাবার খ্যাত করব, খ্যাত মুদ করব। দেশের বিরুদ্ধে কোনো আড্ডায় যাব না কোনো ষড়যন্ত্রে হব না মুনাফি নাই পাক্কা যদি তিয়ত কবুল করে নেন আয় আল্লা বানায় দেন ইমান আমল মজবুত করে দেন আল্লাহ আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করে দেন আমরা যে তওবার নিয়তে হাত তুলেছি তওবার উপরে মজবুত হয় চলার তাও ফিক দান করেন আমি